সারা যারো লাগিয়া সবুজ গুমবুজ দেখল মুকূরি জমান হি ঐনে মাহবুব মশ্রী কৌ হল মুকিন জমান হি রসসালামাইকুম আহমতুল আলহদুল্লা রিন রসুল আজাদ সম্মানিত দর্শক মন্ডলী রসোল্লা সন্ন্যত কেন্দ্রিক হাদিস কেন্দ্রিক দার্সে হাদিস প্রোগ্রামে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি মোবারক আমরা গত পর্বে হাদিসের আলোকে মানুষ বা সৃষ্টির সেবা বিষয়ক নেকামল গুলো আলোচনা করছিলাম আমরা দেখলাম মানুষের সাথে শোভন আচরণ সুন্দর আচরণের গুরুত্ব কি এ বিষয়ে সর্বশেষ যে হাদিসটা আমরা আলোচনা করছিলাম ওই হাদিসটা দিকে আমরা এখন ফিরে যাবো আহমদ হাম্বাল অন্যান্য মহাদেশ সংকলন করেছেন সোয় হাদিস্লাম বলেছেন তোমাদের ভিতরে যাদের আচরণ সুন্দর আমি তাদেরকে সবচেয়ে ভালোবাসি এবং তোমাদের ভিতরে আমার কাছে সবচেয়ে গৃহীত আমার উম্মত বটে কিন্তু আমি খুব অপছন্দ করি তাদের এবং ابعدكم مني منزلا يوم القيامه قیامت الدین امر থেকে সবচেয়ে দূরে থাকবে তারা আমি কখনোই তাদের কাছে আসতে দেব না তারা কারা তারা হলো যাদের আচরণ অসুন্দর আর অসুন্দর আচরণের তিনটে দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল সরসারুন কথা বেশি বলে আল মুতাফাইয়াকুন খুব টিবি টিবি কথা বলে আল মুতাশদ্দিকুন অহংকার করে অহংকার বেশি কথা বলা কথার ভিতরে মানে অহংকার এবং প্রকাশ পাওয়া এগুলো হলো খারাপ আচরণের তিনটে প্রকাশ এবং রসুল্লাহ বললেন যাদের আচরণ খারাপ যারা বেশি কথা বলে অহংকার করে মানুষের সাথে অহংকার ভরে কথা বলে কষ্ট দিয়ে কথা বলে তারা আমার উন্নতের ভিতরে আমার কাছে সবচেয়ে অপ্রিয় সবচেয়ে ঘৃণীত এবং আখেরাতেও এরা আমার চেয়ে সবচেয়ে দূরে থাকবে কাজেই আমরা সবাই চেষ্টা করবো রাসল্লাহ সাল আলি ওয়াসাল্লামের শেখানো এই আচরণগুলো অর্জন করার জন্য এবং এই সহজ এবাদত গুলো পালন করার জন্য সম্মানিত দর্শক মন্ডলী বিগত কয়েক পর্বে আমরা যে বিষয়গুলো জানলাম তার মূল কথা হলো প্রথম কথা হলো যে একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে দ্বিতীয় যেটা আমরা জানলাম যে আল্লাহর কাছে চাওয়ার জন্য যদি ওসিলা দিতে হয় তাহলে নিজেদের নেক আমলের ওসিলা দিতে হবে তৃতীয়ত আমরা জানলাম যে যদি নেক আমলের দিতে হয় তাহলে আল্লাহ সেগুলো হলো মানুষের খেদমতমূলক এই জাতীয় আবাদত গুলোর কারণে আল্লাহ তালা আমাদেরকে বিপদ কাটিয়ে দেন অসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবল করেন এবং সামগ্রিকভাবে মানুষের সাথে সুন্দর আচরণ শুভ আচরণ এগুলো আমাদের জন্য অত্যন্ত বড় নেই এই পিতা মাতার খেদমতের কল্যাণ আর পিতা অনেক হাদিস বলেছেন যেহেতু একটা হাদিস আলোচনা করে আমরা শেষ করবো ইনশাআল্লাহ এরপরে আমরা অন্য প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার ইচ্ছা রাখি পিতামাতার মাতার গুরুত্ব আমরা অনেক সময় বুঝতে না। এটা বোঝাতে রসুলাম বিভিন্ন গল্প বলেছেন তার একটা গল্প ইমাম মুসলিম তার সহি সংকলন করেছেন অন্যান্য ছিল আহ বানা আতাল জুরাইজ তার জন্য একটা মানে খানকা বানিয়ে নিল গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলের ভিতরে একটা খানকা বানিয়ে সেখানে বসে আল্লাহর এবাদত বন্দেগি করত। জুরাইজের আম্মা বৃদ্ধা উনি একদিন গ্রাম থেকে কষ্ট করে তার ছেলের গির্জার কাছে গিয়েছেন মা কষ্ট হচ্ছে তার ছেলেকে একটু দরকার খানকার কাছে থেকে বাইরে থেকে ডাক দিচ্ছেন ছেলেকে এ জুরাইজ ছেলে শুনতে পেয়েছে কিন্তু ছেলে তখন নামাজে দাঁড়িয়ে ছিল আল্লাহর এবাদতের অত ছিল সে বলল আল্লাহ সলাতি ও আল্লাহ আমার মা ডাক আবার নামাজ আমি তাহাতে নামাজটা শেষ করি নামাজটা ভেঙে দিল তো আমার এত বড় শেষ করে ডাকে সে নামাজ দ্রুত করার করছে সারা দেবেন এ জুরাইজ জুরাইজ নামাজ পড়ছে উত্তর দিতে পারছে না আবার আম্মা ডাকলেন এ জুরাইজ কিন্তু উত্তর দিতে পারলো না নামাজ পড়ছে তখন আম্মা খুব কষ্ট পেলেন যে এত বড় দরবেশ হয়ে গেল যে আমি ডাকলাম সে সারা দিল না আম্মা একটু বদুয়া বেরিয়ে গেল মুখ দিয়ে আল্লাহ লাহ জুর মরার আগে একটু খারাপ মেয়ের মুখ দেখাই দিবকে আল্লাহ একবার মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবল হয়ে গেছে ঘটনা ঘটনাচক্রে ওই গ্রামে একটা মেয়ে ছিল রাস্তাঘাটে ঘুরে তো খুব একটা ভালো মেয়ে না ওই মেয়েটার একটা বাচ্চা হয়েছে অব্যবহিত মেয়ে গ্রামবাসী সবাই সেই সময়ের প্রাচীন জামানার মানুষ সবাই ঘিরে ধরেছে তুমি কিভাবে অন্যায় করলে আমাদের জানাও কঠিন তার সাথে আমার অন্যায় কাজ করেছি গ্রামবাসীর সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে যে খান কাটা ঘিরে ধরে খানকায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দরবেশ জুরাইজ বেরিয়ে ভয়ে কাঁপছে ভাই কি হয়েছে আপনারা আমার কানকা পোড়াচ্ছেন কেন আমার অপরাধী কি গ্রামবাসী বললো যে তুমি এখন সাধু স্বাস্থ্য আমরা তো তোমাকে ভালোই জানতাম তুমি যে এত বড় মহাপী এত বড় অপরাধী আমরা তো যে জানতাম না। কি হয়েছে ভাই কি হয়েছে অমুক মেয়েটা বলেছে তুমি তার সাথে অশালীন কর্ম করেছো তোমাকে এখন আমরা হত্যা করবো তখন জুরাই বুঝতে পারলো যে সেদিন আম্মার সাথে হয়তো কথা বলিনি আল্লাহ তালা এর জন্য আমাকে শাস্তি দিচ্ছেন তাহাতে বললো যে ঠিক আছে আমাকে তোমরা হত্যা করো আমি দুই রেখাত নামাজ পড়বো জুরাইজ নামাজে দাঁড়ালো আল্লাহ করে নবজাতক শিশু ওই নবজাতক শিশুর কাছে আমাকে নিয়ে চলো তাকে আমরা জিজ্ঞেস করবো তার পিতাকে সে যা বলবে সেটাই মেনে নেব নামাজ শেষ করে জুরাইজ বললেন গ্রামবাসীকে আমাকে আপনারা মারবেন তার আগে ওই নবজাতককে প্রশ্ন করতে হবে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে গেলেন নবজাতক শিশুকে কথা বলে নাকি বলে কথা না বললে আপনারা আমাকে হত্যা করবেন। জুরাইজকে নিয়ে যাওয়া ওই শিশুর কাছে কাছে মেয়েটার জুরাইজ প্রশ্ন করলেন যে করছি শিশুকে এই বাবু তোমার বাবাকে তখন আল্লাহ ওই শিশুর জবান খুলে দিলেন শিশু বলল যে ওই খানকায় আপনার খানকায় যে রাখালটা শুয়ে থাকে গ্রামবাসীর ছাগল গরু চারাই এবং আপনার খানকায় যে শুয়ে থাকে ওই রাখাল হলো আমার আব্বা গ্রামবাসী যখন নবজাতক শিশুর মুখে কথা শুনলো তখনই তারা বুঝতে পারলো না জুরাইজ অপরাধী নয় অন্য অপরাধী তখন তারা সবাই জুরাইল জুরাইজকে ক্ষতিপূরণ দিতে চাইল জুরাইজ বললেন আল্লাহ তালা আমাকে হেফাজত করেছেন এটাই আমার জন্য যথেষ্ট এ কথা বলে জুরাইজ মাপ পেয়ে চলে গেলেন সম্মানিত দর্শক এ হাদিসের আরো বাকি অংশ রয়েছে আমরা ছোট্ট একটু বিরতির পরে এসে আপনাদের সাথে বাকি বিষয়গুলো আলোচনা করব আমরা একটু পরেই ফিরে আসবো আল্লাহ সম্মানিত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা পিতামাতার খেদমত বিষয়ক রসুলামের থেকে বর্ণিত সহি হাদিস আলোচনা করছিলাম জুরাইজের হাদিস জুরাইজ মাপ পেয়ে গেলেন ক্ষমা পেয়ে গেলেন ফিরে গেলেন ওরামে কেরাম এ প্রসঙ্গে বলেছেন যে আলেম ছিল না আবেদ ছিল যারা এলেম নেই দিনের জ্ঞান নেই শরীয়তের বিধান জানেন না এবাদত করেন তারাই এমন বিপদে পড়ে যান অনেক সময় যদি এলেম থাকতো তাহলে বুঝতো মা যখন ডাক দেন আর বাবা যখন ডাক দেন নামাজে থাকলেও নামাজ ভেঙে তাদের ডাকে সাড়া দিয়ে এর এরপরে নামাজ পড়া হলো আল্লাহর বিধান আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি যে পিতা মাতার ডাকে সাড়া দেওয়া কত গুরুত্বপূর্ণ আব্বা অথবা যদি কেউ সবর করেন কোনো সমস্যা নেই আপনি নামাজ শেষ করবেন কিন্তু এই বলার মতো কেউ নেই তারা বুঝতে পারছেন না ডাক দিয়েছেন নামাজ ভাঙতে হবে আল্লাহর নামাজ ভেঙে দিয়ে পিতা মাতার ডাকে সাড়া দিয়ে তাদের কাছে বলে এরপরে এসে ভাগ্যটা দাঁড়াতে যে কারণে তার মা খুব ছোট দোয়া করছিল শুধু খারাপ মেয়ের মুখ দেখার একটা দোয়া করছিল এই জন্য আল্লাহ অল্পতে তাকে বাঁচিয়ে দিলেন যদি জুরাইজুরাইজ আবেদ দেশে মুখলেজ আবেদ ছিল আল্লাহর কাছে তার অনেক এবাদত জমা ছিল তার মার শেষ অনেক বড় আবেগ ছিল আমাদের সাধারণ পরিবাসে আল্লাহ ছিল একেবারে সাধারণ মহিলা কিন্তু সে সন্তানই থাকে তার অলি দরবেশীর কোন মূল্য থাকে না আল্লাহ রসুল সালিসাম বলছেন তার মা যদি আরো কোনো খারাপ করত সেটাই আল্লাহ করে দিতেন আর জুরাইজের বাঁচার কোন পথে সম্মানিত দর্শক তাহলে চিন্তা করুন আমরা দেখলাম ওসিলা পিতা মাতার চেলে আল্লাহ দেন আর পিতা মাতার সাথে ন্যূনতম তারা কিভাবে শাস্তি দেন আর এ প্রসঙ্গে আমরা অন্য আর একটা হাদিস আলোচনা করতে পারি আল্লাহ রসুল সাল আলী সাল্লামের কাছে এক যুবক এসেছেন আব্দুল ইবনা তালু থেকে বর্ণিত হাদিস সাহেব বখারি মুসলিম অন্যান্য রয়েছে এক যুবক এসে রসুল্লাহ আমি বিজয়ী করব এই জন্য আমরা বাড়ি থেকে চলে এসেছি আমি আল্লাহর কাছে সব আমি আল্লাহ আল্লাহর জান্নাত রসুল্লাহ আলহিস বললেন আহাইন ওদাক তোমার পিতা মা জীবিত আছেন ওই যুবক বললো হ্যাঁ তারা উভয় জীবিত আছেন তখন রসুল আর ইসলামের রাষ্ট্র সংরক্ষণের জন্য শরিয়াতের যে পরিবেশ প্রচলিত জিহাদ এটা তোমার জন্য ফর্জে আইন নাই এর যে ফর্জে কেফায় অন্য মানুষ রয়েছে তুমি বাড়ি যে পিতা মাতার খেদমত করো এবং তাদেরকে নিয়ে জিহাদ করো অন্য হাদিসে আসছে একজন যুবক হিসেবে বলছি আমি আপনার পিছনে আপনার নেতৃত্বে জিহাদ করবো করব এই জন্য আপনার কাছে এসেছিলাম আমি যখন আসি আমার পিছন থেকে আমাকে বাবা বাবা কোথায় যাচ্ছিস বাবা আমি আমার মায়ের চোখের পানির বাঁধন ছিড়ে শুধু দিনের মহব্বতে আপনার কাছে চলে এসেছি আমাদের মতো যদি আবেগী মৌলানা সাহেব হতেন আমরা বলতাম মাসাল্লাহ তোমার মতই ছেলে দরকার মায়ের চোখের পানির বাদন ছিঁড়ে দিন কায়ামের জন্য চলে এসেছ রসুল কিন্তু তা বললেন না আমরা যেটা বুঝেছি এটা ভুল বুঝেছি রসুল থেকে নিতে হবে তিনি কি বললেন তুমি ফিরে যাও ফিরে যে আম্মাকে যেমন কাদি এসেছো এবার যে আম্মাকে হাসাও তার পায়ের কাছে পড়ে থাকো সেখানে জান্নাত পাবে ভয়ান দিনের শ্রেষ্ঠতম এবাদত আল্লাহর দিন খায়ামের জন্য রসুলের সাথে জিহাদের ময়দানে যে ইসলামী রাষ্ট্রকে হেফাজত করবে এত বড় এবাদত এই পিতামাতার পিতা সাথে খেদমতের তুলনা হয় না পিতামাতার মাতার তাদের প্রতি দায়িত্ব এত বড় যে রসুলাম বললেন এটা রেখে তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও তার কদমের কাছে পড়ে থাকো সেখানে তুমি জান্নাত পেয়ে যাবে আমাদের সমাজ অনেকেই এই বিষয়টা অনেক ভুল বুঝি আইন যে কাজ এটা পিতা মাতা বাধা দিলেও করতে হবে আল্লাহ কোরআন কেরিমে খুব সুন্দর বলেছেন আমরা জানি আল্লাহ বলেছেন অসাই ইনসান হসনা আমি মানুষকে তার পিতা মাতার সাথে ভালো ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছে এই যে পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে এটা পিতা পিতামাতা যদি তোমাকে চাপাচাপি করে বাধ্য করতে চায় যে তুমি শিরিক করো তুমি কবর এ করো মাজারে চলে যাও তুমি মৃত মানুষের কাছে চাও তুমি বিভিন্ন মন্দিরে গির্জায় যে মানত করো বিভিন্ন যদি পিতামাতা মাতা তোমাকে সিরিক করতেও নির্দেশ দেয় তুমি তাদের নির্দেশ মানবে না তুমি তাদের নির্দেশ শিরিক করতে পারো না তবে ফালা তাদের করতে পারবে না অর্থাৎ আল্লাহর ফরজ এবাদত পালনে হারাম বর্জনে কারোর আনুগত্য করা যায় না তবে ফরজ তরক করায় হারাম কাজে নির্দেশ দেওয়ার কারণে পিতামাতার মাতার সাথে খারাপ ব্যবহার করা যায় না ওই মুর্শেক কাফের পিতামাতার সাথেও আল্লাহ বললেন ও সাহেব হুমা মাধ্যমে আপনার জন্য ফরজ নয় বরং আল্লাহর আদেশ পালন করা ফরজ কিন্তু আব্বাকে আম্মাকে আমরা বলতে পারবো না যে তুমি এত খারাপ তুমি কেন এইরকম আন্নায় কাজ করছো না তারা যত খারাপ বলবেন নীরবে চুপ করে থাকতে হবে সর্বোচ্চ ভালো কথা বলে না আব্বা এটা আল্লাহর ফজ আমি ছাড়তে পারবো না তুমি যাই বলো আমি করতে পারবো না এর বাইরে তাদের খারাপ নির্দেশের কারণে খারাপ আচরণ করার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে দেননি অনেকেই বলে আমার আব্বা আচরণ করেছেন হ্যাঁ আব্বা খারাপ আচরণ করেছেন আব্বার অন্যায় হবে আম্মা খারাপ আচরণ করেছেন আম্মার অন্যায় হবে কিন্তু আমি তাদের এক কোটি খারাপ আচরণের বিনিময়ে একটা সামান্যতম খারাপ আচরণ করার কোনো অধিকার আল্লাহ তালা আমাদেরকে দেননি আর এজন্যই পিতা মাতার সাথে ভালো আচরণ পিতামাতা মাতা ভালো হন মন্দ হন পিতামাতা তাদের সাথে ভালো বাচরণের নির্দেশ আল্লাহ নামাজ পড়ো না পড়তে হবে কিন্তু পিতামাতা যদি বলে তুমি ফর্জেকে ফায়া কোনো কাজে যেও না জানাজান নামাজে যেও না দিনের দাওয়াতে বেরিয়েও না আমাদের খেদমত করো তাহার জো নামাজে যেও না আমাদের খেদমত করো যে কোনো ফর্জেকে ফায়া সুনত মুস্তাহাব। এ যদি তারা নিষেধ করেন তাদের অনুমতি ছাড়া করা যাবেন যেমন শিক্ষা করা যায় শিক্ষার একটা উপকরণ মাত্র কাজেই এই কাজে অথবা আল্লাহর দিনের দাওয়াতে বেরিয়ে পড়তে হবে আমি বাড়ি বসে যতরূপ পারবো এটাতে আমার বাদত হয়ে যাবে বাইরে যেতে গেলে পিতা অনুমতি লাগবে তারা যদি নিষেধ করেন না তুমি আমার কাছ খেদমত করো এটাই আমাদের করতে হবে আর জুরাইজের হাদিস থেকে এটা আমরা জানতে পারছি সম্মানিত দর্শক এভাবে আমরা দেখছি এই বিগত কয়েকটা দর্শক থেকে যে পিতামাতার মাতার খেদমত করা মানুষের উপকার করা এই এবাদত একদিকে যেমন অত্যন্ত স্বভাব আর একদিকে এগুলোর মাধ্যমে দুনিয়াতে বরকত পাওয়া যায় আর একটা হলো এগুলোর ওসিলাদে দোয়া চাইলে আল্লাহ তালা মানুষের দোয়া কবুল করে এর বিপরীতে পিতামাতার সাথে অবাধ্যতা করা মানুষের হক নষ্ট করা ভাই বোন আত্মীয় স্বজনের হক নষ্ট করা এই জাতীয় আল্লাহ এবং জাতীয় পাপের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আল্লাহ কোরআন রাসুল্লাহ সাল আলী হাদিস শরীফে এই জাতীয় অনেক বিষয় বলেছেন মানুষের উপকার করলে কাজেই সব বিষয়গুলো অবহেলা করে যদি আমরা শুধু নেক আমল বলতে তাহাজ তসবি তাহিল তরিকা তসব আমল দাওয়াত নিয়ে পড়ে থাকি আর স্ত্রীর অধিকার স্বামীর অধিকার পিতা মাতার অধিকার নষ্ট করি তাহলে এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য হয়ে যাবে আল্লাহ তালে হেফাজত করুন আমিন অমাত্র আল্লাহ আল্লি আজমাইন আসসালাম